एम देशर कथाई पल बनेजी हजार पख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 এমন দেশার কোথায় পাবি বল পুন্বা দোরে পাখির কোলা হাল সয়ে তুরে রুবের আনে নানান শাদে রাহা ফল ফলা দি খাদো গরমকালে দক্ষিণ হাওয়ায় হৃদয়ান আনে স্বস্তি সবুজ গায়ের কোমল পর সবুজ গায়ে কমল পর শিশির দুয় পা এমন মায়ের আঁচুল ছেড়ে কোথাও যাব না আমি কোথাও যাব না জন্ম নিয়ে এমন দেশে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 এমন দেশার কোথায় পাবি বল বোন বা পাখির কোলা হল